বিস্মিল্ল রহম্য রহিম পরম করুন নময় রশিম আল্লাহ মিশুর ওমন আহসনু কৌন ইনমিমিনিয়ন মিনাল মুসলিম সলাম ও খরুদ্িয়া ইসলামকে মানব জাতির সার্বিক কল্যাণের জন্য নাজিল করেছেন নবী মোহাম্মদ রসুর সালামের উপর আর রসুল্লাহম তা মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন সাল্লাতে সালাম নাজিল হক নবী করিম সালামের উপর যিনি দিন ইসলাম পৌঁছাতে কোনো রকমের ত্রুটি রাখেন নাই যার নিয়ে আসা দিনকে নিয়ে অথবা দিনদারদেরকে নিয়ে যদি কেউ কোনো ব্যক্তিকে ঠাট্টা বিদ্রুপ করে তো সেটা হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয় আজকের আমাদের আকিদতু তৌহিদে দর্শের বিষয়বস্তুই হচ্ছে এই বিষয়টি তা হচ্ছে আল ইসতেহা বিমান ইসলামকে নিয়ে দিনের কোন বিধিবিধানকে নিয়ে বা দিনের কোন ব্যক্তিকে নিয়ে মুসলিমকে ইসলার ইসলামের কারণে আল্লাহ পাক প্রথম শুরু করতে হবে আল্লাহ পাক থেকে আল্লাহ পাক কে নিয়ে আল্লাহ পাকের রসুলকে নিয়ে আল্লাহ পাকের দিনকে বা আল্লাপাকের কিতাবের আয়াত নিয়ে রসুল্লাহামের হাদিস সহি হাদিসের কোন বিধিবিধান নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে এই এইরকমই যে কোনো মুসলিমকে নিয়ে মুসলিম নর অথবা নারী কে নিয়ে ঠাট্টা মজাক করে তার তার কারণে নয় তার দিনের কারণে তার দিনের কারণে তাকে নিয়ে যদি ঠাট্টা মজাক করে তাহলে এটি হচ্ছে খুব বড় অপরাধ যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় কুফরি কাজ এই বিষয়টি আল্লামা শেখ সাল তার কিতাব আকিদাত আলোচনা করেছেন তিনি বলছেন যে এই অধ্যায় হচ্ছে ফি নিয়ে ঠাট্টা মজাক করার বিধান সম্পর্কে ইসতেহা না তবে হরমাতহী এবং দিন ইসলামের যে মর্যাদা রয়েছে দিন ইসলামের বিধিবিধানের इबादत बंदीगी हुकुम आकाम इसलम कारण आल्ला दिन नहीं दिन रही मन करें वृथिवीते बहु दिनधर्म रही है से जन अनेक धर्म रही नहीं आल्ला पचास एकटाई धर्म रही একটাই দিন রয়েছে আল্লাহ দ্বিতীয় দিনের কোন স্বীকৃতি আল্লাহ ইসলাম আর শুধু মানুষ নয় আসমান জমিনে যা কিছু আছে যে কেউ আছে ওয়ালাহু আসলাম আসমান জমিনে যে কেউ আছে আল্লাহর সামনে আসলাম আত্মসমর্পণ করে তো এই হচ্ছে ইসলাম সুতরাং আদাম আল ইসলামের দিন দিন ইসলাম ছিল ছিলাম এর নিয়ে দিন ইসলাম ছিল আত্মসমর্পণের দিন ছিল আল্লাহ আল্লাহ পাকের যত আম্ব এসেছেন ইব্রাহিম মোসা ইসা সমস্ত আম্বি আর সমস্ত আম্বি আর দিন ছিল দিন ইসলাম সেসব দিন বিশেষ একটা সময়ের জন্য উপযোগী ছিল তারপরে সেই দিন আল্লাহ পাক ভালো জানেন যে এই দিন এই কোর্স এই যুগের জন্য উপযোগী কিন্তু ক্যামত পর্যন্ত উপযোগী নয় এমন শেষ দিন আল্লাহ পাক পূর্ণাঙ্গ দিন দিনে কামিল নাজেল করেছেন যেটা সর্বযুগের জন্য সর্ব জন্য সব সময়ের জন্য পৃথিবী পৃথিবীর মানুষ যত উন্নতি করে যাক সবার জন্য সর্ব মানুষের জন্য যাতে করে উপযোগী হয় সেই দিন নাজেল করেছেন শেষ নবী মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সুতরাং দিন দিন হচ্ছে আল্লাহর কাছে দিন হচ্ছে একটি সেটা হচ্ছে ইসলাম আত্মসমর্পণ করা স্যারেন্ডার করা দিন ইসলামকে নিয়ে ঠাটা বিদ্রুপ করা হচ্ছে ইসলাম ইসলাম থেকে বিমুখ হয়ে যাওয়া ইসলাম থেকে ফিরে যাওয়া ইসলামকে রদ করে দাও রেজেক্ট করে দাও সেজন্য ইসলামকে নিজে রদ করে দিল যে আমি মে থাকতে চাই না মানি না হরুজুন আনিদ্দিন বিলকুলি আর পুরোপুরি ভাবে দিন ইসলাম থেকে বেরিয়ে যাওয়া বহিষ্কৃত হওয়া মহান আল্লাহ করেছেন এই বিষয়ে আয়াত আল্লাহ করেছেন দুটি আয়াতে পরপর পঁয়ষট্টি এবং ৬৬। আল্লাহ আল্লাহাক ইরশাদ করেছেন পুল হে নী বলে দা আবিল্লাহ ওয়া আয়াতি ওয়া রসুল আচ্ছা তোমরা কি আল্লাহর সাথে ও আয়াতি এবং আল্লাহ পাকের আয়াতের সাথে আল্লাপাকের আয়াত হচ্ছে আল্লাহের আয়াতিমের আয়াত আর আল্লাহ হচ্ছে আর এক অর্থে আল্লাহ যে কোনো বিধি বিধান সেটা আয়াত যদি না থেকে থাকে সেটাও আল্লাহাকের পক্ষ থেকে এই অর্থে আয়াত এই আননি আন্নি আয়া আমার পক্ষ থেকে তোমরা পৌঁছিয়ে দাও অন্যদের কাছে যাদের কাছে পৌঁছেনি নি পৌঁছাবার প্রয়োজন রয়েছে পৌঁছে ज्ञता रही तक प्रयोजन रहा पलिम एबाद अथवा चरित्र मामलत आदान प्रदान हालल हरामक लेंदेनर सम्पर्क हाँ जेगली घटनावल रही विषय ना, ना पहुँचाना है তাতে মানুষের ইমান যাই না তবে ঘটনা বলি কোরআনিক আল্লাপ বলছেন আল্লাহর সাথে আর পাকের আয়াতের সাথে সাথে কনতুম তাস্তাহা যেমন তোমরা ঠাট্টা উপহাস করছিলে কন্তুম তাস্তাহা তোমরা ঠাট্টা উপহাস করছিলে মুনাফেকরা কোন যুদ্ধ থেকে ফিরে আসার পথে তারা রসুলকে নিয়ে এবং তার সাহাবাই কেরামকে নিয়ে কোন আয়াত কোরআন আয়াত কে নিয়ে নেয় আর এমন এমনকি আল্লাহাক রব্বুল্লা আলমিনের দাঁত কেন কিন্তু যখন আল্লাহ আয়াত নাজল করেছেন প্রথম আল্লাহর কথা বলেছেন তারপরে আয়াতের কথা বলেছেন তারপরে রাসুলের কথা বলেছেন সাহাবাই কেরামদের কথা বলেননি অথচ তাদের উদ্দেশ্য ছিল হ্যাঁ সাহাবাই কেরাম এবং তার সাথে রসরুল্লা সাহাশালাম এদের সম্পর্কে তারা বিরূপ মন্তব্য করেছিল যে মন্তব্যটি শেখের ভাষায় হাদিসের অংশ থেকে আসছে আল্লাহ পাক এদের সম্পর্কে আয়াত নাজাল করলেন তোমরা আল্লাহকে নিয়ে আল্লাহ পাকের আয়াত নিয়ে আল্লাহের রসুলকে নিয়ে কন্তুম তাস্তাহ তোমরা উপহাস করছিলে তাহের তোমরা ওজোর পেশ করিও না তোমরা কোন অজুহাত পেশ করিও না যে এই কারণে তোমরা তোমাদের ইমানের পরে অর্থাৎ ইসলাম গ্রহণের পরে বাহ্যিক তারা মুনাফি করা ইসলাম গ্রহণ করেছিল যদিও তারা মমিন ছিল না অন্তরে ইমান তাদের ছিল না কিন্তু বাহ্যিক এখানে ইমান তাদের ইসলামটাকে ইমান বলে ব্যক্ত করা হয়েছে কোরআন আয়াত তোমরা তোমাদের ইমানি আসার কাফের হয়ে কুফরি পরই কাছো কাছ এই আয়াত কত শক্ত আয়াত চিন্তা করুন আপনি যে ইমানের পরে মুসলিম হওয়ার পরে মুসলিম পরিবারে জন্ম নিয়েছে জন্মসূত্রে মুসলিম জানে না যে আমার পূর্বপুরুষ কে কোনোদিন হিন্দু আর ইহুদি খিসান ছিল জানে যে সবসময় আমরা মুসলিম তারপরী ও রসুল কুফর রসুল কে নিয়ে ঠাট্টা উপহাস করা হচ্ছে কুফরী ও আয়াত পাকের আয়াত বিধানা বোলিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে বিষয়কে নিয়ে ঠাট্টা করলো একটা কে নিয়ে যদি ঠাট্টা উপহাস করে তাহলে সবগুলি আল্লাহ আল্লাহর সাথে ঠাট্টা করলো আর রসুলের সাথে করলো আয়াত একটি আয়াত একটি হুকুম নিয়ে ঠাট্টা করেছে একটি যেকোনো আর এইটা যারা ধর্ম প্রচার করে কিন্তু এইরকম বহু মাসলা মাসাইল রয়েছে তারা রফায় কেন টাট্টা মজাক করে ইত্যাদি ইত্যাদি সন্ন্যদী নামাজ কেন ঠাট্টা মজাক করে সহিদা কেন ঠাট্টা মজাক করে আর যাদা দুনিয়াদার যারা মনাফেক চরিত্রের যারা গাল দেয় ধার্মিক লোকদেরকে মৌলবাদী বলে কট্টপন্থী বলে চরমপন্থী বলে এরা আদমকালের লোক আরও তাদের বহু ভাষা রয়েছে এগুলিও হচ্ছে ঠাট্টা উপহাস করা এগুলিও কুফুরি কথা বলছেন ওয়াল্লাজ আয়াত হওয়ার সানুলকি কেন নাজুল হয়েছিল কোন সময় ছিল বলছেন যে এই সব মুনাফেকদের তরফ থেকে যেটা ঘটেছিল সেটা হচ্ছে আন্না সালাম কিনে তারা ঠাট্টা উপহাস করেছিল অসাহাবাত এবং তার সাহাবাইকরামদের আল্লাহকে নিয়ে করেনি আর আল্লাহা করানি কোন আয়াত নিয়ে করেনি ফানাজ আয়া কিন্তু আয়াত নাজল হয়েছে আল্লাহর কথা উল্লেখ করা হয়েছে আয়াতের কথা আর রসুল সাল্লাহ ইসাল্লামের কথা বলা হয়েছে কারণ কি জন্য করলেন আমার রূপ চেহারা জন্য তো করেন নাই আমার ভাষার জন্য তো করেন না আপনি ঠাটা হ্যাঁ ভাষাগত বিষয় আমার চলাফেরার ঢঙ্গার পছন্দ হচ্ছে না সেই জন্য তো করেন নাই বরং আমার দিনের কারণে আমার আকিদার কারণে করেছেন আমার ইবাদতের কারণে করেছেন আমার আখলাক চরিত্রের কারণে করেছেন আমার ইসলামী পোশাকের কারণ করেছেন অথবা আমার ইসলামিক দাড়ির জন্য করেছেন বা আমার ইসলাম তাহলে এটা আল্লাহকে নিয়ে ঠাট্টা করা হলো তার রাসুলকে নিয়ে করা হলো আর আয়াতকে নিয়ে সুতরাং যারা আল্লাপাক তৌহিদ মহান আল্লাহর তৌহিদ একত্বকে হালকা মনে করে আল্লাহাকে তহিদ এর বিষয়টি তাদের কাছে সামান্য বিষয় আর ইয়া তো তৌদ কেন করেন। এটা বিদ্যার্থীদের কথা খালি তহীদ করেন আর বিভ্রান্তি ছড়ান করেন বিশৃঙ্খলা আপনার তৌহিদ তহিদ করার সির সির এইসব করেন বলে না এটা কুভুরি কথা যেখান থেকে শুরু করে যেখান থেকে আল্লাহ শুরু করেছেন কি করেন তাহলে তহিদ তহিদের আলোচনা করলে বিদাতি চিনা যায় মাথাটা ভারী হয়ে যায় ভালো লাগে না তাদেরকে বরং তারা আলোচনা পেশ করে যে এমন আলোচনা করেন যাতে সবাই খুশি থাকে তহিদ বলতের কথা বলেন খুব এটাতে এত নীকি পাবেন এটাতে এত নীকি পাবেন বা কৃষা কাহিনী ঘটনা বলি দিয়ে উপদেশ মূলক হ্যাঁ জাহ্নাত জাহান্নাম সবাই জাহ্নাত জাহান্নাম বিশ্বাস করে সবাই সকল মুসলিম সবাই মানে সকল মুসলিম জাহ্নাত জাহান্নাম বলেন তৌহিদুল আসমা সেফাত কি জিনিস আর এইগুলি আহ ক্ষেত্রে ত্রুটি কোথায় কোথায় রয়েছে আর তার বিপরীত যে সীর কত প্রকার বড় সীর ছোট সীরক ইত্যাদি এগুলি যখন বলতে যাবেন তখন গায়ের জ্বালা তহিদ কে হালকা মনে করা তমুক এগুলি বলেন তারপরে উলিয়ার নামে যেসব কেরামতের ছড়াছড়ি রয়েছে সেগুলি বয়ান করেন আলহামদুলিল্লাহ কত সুন্দর কথা বললো কত সুন্দর কথা বললার কথা বললে ঘৃণা লাগে না মাথা খারাপ হয়ে যায় এরা সাধু সৌদি আরব থেকে পড়ে এসে এত একজন তাদের বড় মুফতি বলছে যে সৌদি আরব থেকে এরা পড়ে শুনে এসে কালী শির্ক আমার দেশে নাকি সিরক আর শির্কির আমাদের দেশে কিছু শুধু সিরকি আছে ইসলাম বিমুখতা তৌহিদ ওয়া নহু আস্তালিক যদি নির্দেশ দেওয়া হয় তাদেরকে তৌহিদের যে তৌহিদকে আঁকড়ে ধর আল্লাহ দেখো তুকে তৌহিদ প্রতিষ্ঠা করো আর যদি বারণ করা হয় এই শ্রেণীর মানুষ সম্পর্কে বলেছেন ওয়াই যারা আউকা ইয়া খেজু নাকা ইল্লা হজুয়া হে নবী তোমাকে যখন এরা দেখে ইয়া খেজু নাকা ইল্লা হজুয়া তখন তোমাকে ঠাট্টা উপহাসের পাত্র বানিয়ে ফেলে আর কিছুই মনে করেন এইটাই সেই লোক আরে এই মোহাম্মদ ওই লোক নাকি যাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন এ কি আল্লাহ রসুল করেছেন উপক্রম ছিল যে আমাদেরকে আমাদের দেবদেবী থেকে উপাস্য থেকে পথ ভ্রষ্ট করে গুমরা করে দেবে আন লাউল আলীহা যদি আমরা এসব উপাস্যের পূজার অটলতা অবলম্বন না করতাম ছত না পিতাম তাহলে গুমরাকারী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম কে মনে করে আর তারা এই বাতিলের উপর শির্ক বহুত্ববাদের অটলতাকে মনে করে যে এটাই বড় গুরুত্বপূর্ণ বিষয় रसुल कल जो तक शीर्खे बारण कर लो शख माना कर निषेध कराई तक ठाट्टा शुरू कर एक मक्कार लोक ছোট না বড় কেউ মহাম্মদ রসুলাম কে ঠাট্টা উপহাস করে সবাই বলতো বিশ্বস্ত ব্যক্তি এর মত্যাদি মামোমিনী মহাপরাকান্ত যিনি প্রশংসিত তার প্রতি ইমানের ঘোষণা করেছে এটা হচ্ছে অপরাধ এরা নবীদের উপর দোষ চাপিয়েছে নবীদের কে গালমন্দ করেছে ইবন আল আমিয়া নবীদের কে দোষারোপ করেছে ওয়া সেফু আহমি সাফাহাত আর তাদেরকে বেকুব বলেছে पागल बेकूब लोक हाँ मुरुख लोक और ना हो तरह से पथभ्रष्ट गुमरा कर लेरख कारण तर अंतरे हत्व रही है बड़त सम्मान रही है तर मधृश्यता जर मध्य रही अर्थात आगे मुश्रिकीर अम्बिस्ल ठाटा कर मुश्रिक अंतर जरूर যাদের অন্তরে সিরকের মহাব্বত ঢুকা আছে তারা ঐরকমই তৌহিদের কথা বললে ঠাট্টা উপহাস করে বা ঘেনা করে ঠাট্টা মজা করে যাদেরকে অনেক সময় বলে থাকেন যাদেরকে বলে থাকেন যে এরা খুব এদের মধ্যে ত্যাগ তিতিক্ষা এদের মধ্যে খুব বা কুরবানি রয়েছে ইত্যাদি যাদের কথা বলেন তাদের মজলিশে গিয়ে যদি তাদের কোর্স হিসাবে না বলে তহিদের আলোচনা শুরু করে দেন হ্যাঁ নির্দিষ্ট একটা সময়ের জন্য গেছে সময় পার করতেও পারে না আর ওরা কেউ কথা বলতে চায় না কারণ তহিদের কথা কেন আলোচনা করেছে জি এসব কিতাব এখানে আরবি ভাষায় চেপে আছে তাদের আওয়াজে ক্যাসেটি আছে আমাদের কাছে তারা করলে এমন মহাব্বত তারা দেখায় কেন লেমা মেরা শির কারণ শির আছে তাদের কাছে সেই জন্য কাল আল্লাহ মোহন আল্লাহ এর সাদ করেছেন অমিন আন্না সিন্লাহা কতক মানুষ আছে जरा आल्ला धारणी भेमन भलोबासाबिल्लाम्बिया रसुल गि सत्य अनसारि जेमन आल्ला भलोबा अल्लाह के भलबासा जेमन फरोज तेम गुल्लाह के भल मूर्ति प्रतिमार पूजा कर ঐসবগুলিকে আল্লাহর মত করে ভালোবাসে আর যারা দরগাহে যায় হ্যাঁ যারা ব্যক্তি পূজা করে যাদের মধ্যে ভালোবাসে এত বড় আলম এত বড় হক বড় হুজুরে ভুল হইতে পারে না জি এইরকম ভালোবাসা বাসে ফমান আহবা মখলুক ইসাল্লাম ইহিবুল্লাহ মুশ্রিক শেখ সাল ফৌজান বলছেন কোন মানুষ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে কেমন মতো ফমান আহব্বা মখলুকানিসবুল্লা আল্লাহর মতো ভালোবাসা আল্লাহকে যেমন ভালোবাসা ফরোজ ওই রকম ভালোবাসা বা আল্লাহকে যেমন ওই ভালোবাসে ব্যক্তি তেমনই ও কেউ ভালোবাসে এইরকম ভালোবাসা যদি হয় ফাহ মুশরিক ভালোবাসাতে মুশরিক হলো শরিক করলো আল্লাহবুল ফারকো বাইনাল আলহু ফিল্লা ও আলহুবাহ আরবিতে দুটো ভাষা একটা হচ্ছে আলহুব্ব ফিল্লা আর একটা হচ্ছে আলহুব্ব মা আল্লাহ আল্লুব ফিল্লা জন্য ভাল্লা আল্লাহবাসা এই ভালোবাসা শরীয়তে শরীয় সম্মত না নিষিদ্ধ নেকির কাজ না গোনার কাজ নেকির কাজ বরং এটি হচ্ছে ইমানের দাবি যে আপনি মমিন হইলে আল্লাহর জন্য মমিনকে ভালোবাসবেন যার মধ্যে যত ভালো ইমান আমল রয়েছে তত বেশি তাকে ভালোবাসবেন আর যার মাঝে যত ত্রুটি ভালোবাসা কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকে যখন বড় শির কোনো ভালোবাসা নেই বড় কুফুরি নাস্তিকতা কোনো ভালোবাসা নেই কিন্তু বিদাত হইলেও যদি আসল ইসলামটিকে থাকি। এমন বিদাত না হয় যেটা শিরকুফুরি পর্যন্ত পৌঁছাবে তাহলে ভালোবাসার অংশ আছে শেখ সরিফ ফজল হাফুল্লাহ তালা এই বিষয়টি তার আল ওয়ালাউল বারাহ মিত্রতা এবং শত্রুতা নামক ছোট একটি পুস্তিকা আমি অনুবাদ করেছি ওই বইটিতে আলোচনা করেছেন শেষ দিকে বিষয়টা পড়ে নেবেন এই বিষয়ে অনেক যুবকরা বিভ্রান্তির শিকার। একটা শিক্ষার করে কিছু বিদাত আছে কিন্তু বড় না মানে কুফুরি পর্যন্ত পৌঁছায় না তাকে একটা অমুসলিমের মতো একটা ইয়াহুদের মতো একটা খ্রিস্টানের মতো একটা নাস্তিকের মতো একটা বড় মুনাফেকের মতো আপনি শত্রু মনে করবেন ना मोटे ना रकम सूत्र से ना क्यों तरह भलोबासा आंशिक भलोबा अत मध्य कल्याण आज अत घृणा बैरिता आत आदत यह रखी मुस्लिम जरा गणगार मानूष मुस्लिम जरा गणागार मानूस एक नमज पढ़े क्योंकि दिता नहीं साथ ही अपना ओई रखा जेमन बेनमजी सा कखो ना क्या ওর জন্য অতটা কমবে ভালোবাসা যতটা তার মধ্যে একটা লোক হারাম খায় কিন্তু নামাজি লোক তার হেরাম ঠিক আছে তার জন্য ভালোবাসার বৈরে একটা অংশ আছে এইরকম ভাবে প্রত্যেক মনে করবেন আমাদের সমাজে একটা বেনামাজিকে ঘৃণা করে না কিন্তু একটা মধুর নামাজিও যদি হয় কেউ দেখতে পারবে না হ্যাঁ একটা জুয়ারি জুয়া খেলে এইরকম লোক অথবা সুদ খায় কিন্তু নামাজ পড়ে চরম শত্রু সমাজ আর সে যদি হয় তো সবচেয়ে ঘীণিত ব্যক্তি সমাজে তাই না তো আলহবিল্লা আল্লাহর জন্য ভালোবাসা করা শরীয়তে শুধু শরীয়ত সম্মত না ফরজ আল্লাহ জন্য ভালোবাসা আল্লাহর বান্দাদেরকে ভালোবাসা ফরজ ছায়া পাবেন তাদের রকম হচ্ছে দুজন একজন অপরজনকে ভালোবাসে বা এক দল আরেক দলকে ভালোবাসে কি জন্য তাহাব বা আল্লাহর জন্য ভালোবাসে ইজতামে ভালোবাসাকে টিকিয়ে রাখে আল্লাফার বিচ্ছিন্নতা করে কোন সম্পর্ক নেই তার সাথে কেন আল্লাহ না সম্পর্ক রাখি না আল্লাহ কিন্তু আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর সাথে মানে আল্লাহ ভালোবাসা নাই আল্লাহর সাথে ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন আর অন্য ভালোবাসেন আল্লাহর সাথে অন্য ভালোবাসা এবার বুঝেছেন বিষয়টা दाता मन कर सबकि चाय व्यक्ति के बसके मन कर दीते हा আল্লাহর হক দিয়ে দিলাম তাই না তো মতো করে তারা ঠাট্টা উপহাস করে এমন বিষয়গুলিকে নিয়ে যেগুলি আল্লাহ পাখের একত্বের বিষয় আল্লাহ পাখের এবাদতের বিষয় কেউ যদি বলে যে কবরে সেজ করতে নেই কবর কিছু দিতে পারেন না কবর মৃত হ্যাঁ কবর জানে না যে সরু নাই জানা কখন তাকে উঠানো হবে তার যে কি দশা হবে তাই জানেন না বলে যে কথা এটা ওই তো ভাবলেন যে একটু ওহাবি ওকে জারু সন্তান বলেন নাই হ্যাঁ ওকে আপনি আর খারাপ মেলা গাল আছে আমাদের দেশে ওইসব কিছুই বলেননি শুধু ওহাবি বলেছেন আপনার चरमपन्थी श्रद्धा सम्मान कर आल्ला छाड़ा सुपारिश करी बन आल्लर का सूपारिश যারা এইরকম শিরকি আকিদা আমল রাখে তাদের যদি বলেন আল্লাহ কসম করো আর সে মিথ্যুক হয় চুরি করেছে চুরি করেছে কসম কান্ত দেখি বড় পীরের কসম কান্দ দেখি হ্যাঁ খাজা বাবার কসম কান্দ দেখি এইরকম যদি বলা হয় তাহলে না এখানে অবিপদ হয়ে যাবে এই কোশ করা যাবে না তাহলে কার শ্রদ্ধা বেশি কার মোহাবুত বেশি কার তাজিম বেশি আল্লাহর তাজিম বেশি না গরুল্লাহিম বেশি তো এর ও কি শিরা এটা এটা কুফরি হবে না পর মূর্তা হবে না এটা শাহেখ ওই কথাই বলছেন যদি বলেন আল্লাহ কসম করলে করে নিবে আর এই সাহস হবে না যে তার পীরের কসম খেতে বলেন যদি বলেন আপনি তো অমুক পীরের বয়ত করেছেন না মরিদ হয়েছেন বলেন আপনার পীরের কসম করেন তো কখনো মিথ্যা কষন করবে না কখনো যখন পুরাতন মসজিদ ছিল তখন দেখা আমার সাথে দেখা তার সাথে তো দেখি যে পাক্কা পাগড়ি পরে থাকার পাক্কা কোন মুড়িদ হবে এই দেখে শুরুতে ওইটাই বুঝলাম তো সালাম দোয়া করা শুরু করলাম দেখি ডাকা যায় কেন ইসলামী সেন্টারে মসজিদে পাঁচ হপ্তানামাজে দেখা হয় বেশ কিছুদিনের সালাম দরকার পরিচয়ের পরে বললাম যে ইসলামিক সেন্টারে আলোচনা হয় আসবেন শুক্রবার মঙ্গলবার বলে না কথা বলে না কয়েকবার বলার পর একদিন বলছে যে আচ্ছা শেখ আমি কিন্তু পীরের মুরিদ আমার জন্য ইসলামিক সেন্টারে এসে শিখা জাইজ হবে আমার সাথে এটা ঘটনা জাইজ হবে তখন যদি বললি তাকে হ্যাঁ যারা হেক দাওয়ার জানেন না বলে আপনার মুড়িদ আরাম এত বড় ডোজ দিলে তো হজম হবে না তো হজম হবে না তাই বললাম যে অসুবিধা নেই অসুবিধা নেই ভালো কথা এখানে এসে শিখেন এলিম শিখেন উদ্দেশ্য আপনার এখানে আপনাকে এখানে এসে এখানেও শিখেন অসুবিধা নেই ওটা বললামই না ওটা থাক জি পজিটিভ প্রথম পজিটিভ গুলো বলবেন নেগেটিভ প্রথম না কিন্তু প্রয়োজনে বলতে হবে সেটা নরম করে বলতে হবে মিষ্টি করে বলতে হবে আমাদের তিতা ওষুধ বাচ্চাদেরকে বাচ্চা বেবি এমনি ওষুধ খাবে না বমি করে ফেলে দিবে দুধের মধ্যে মিশিয়ে দেন প্যানাডল মিশিয়ে দেন জ্বর ভালো হয় না করেছি আমরা বাচ্চাদের এরকম বোতল ভর্তি দুধ আছে ওতে প্যানাডল মিশিয়ে দিচ্ছি খাবে না মিষ্টি লাগছে ওকে বুঝতেই পারে না একটু স্বাদে সামান্য পার্থক্য হলো তিতা লাগছে না এইরকমই অন্য অন্য ক্ষেত্রে লোকেরাই আছে তাদের মধ্যে বিভিন্ন দলে বহু মানুষ এইরকম আছে যে তাদের কাউকে তার পীরকে ডাকা পীরের কাছে ফরিয়াদ করা উদ্ধার কামনা করা বড় পীরকে ডাকা অথবা খাজা বাবাকে ডাকা আটরশী ডাকা কাউকে কোন পীরকে ডাকা যে কোনো পীরকে হোক फरियाद कर कबर गृढ़ पीर के डाक ले के एटा पीरकेबुल डाक आमा, चाओ देव से चावार चाहते बसि फलप्रसू मन तर ता पीर के डाका जाने दी पर আর তাদের পথ থেকে ফিরে গিয়ে কেউ যদি তাকে নিয়ে তারা উপহাস করা শুরু করে আমি গিয়েছি আহ বেরলবি গিয়ে দেখেছি মসজিদে আজান হয় না মসজিদ আজান হয় না কখনো কেউ আসলে আজান দিয়ে দিল আজান হয় না জামাত হয় না কিন্তু মাজার জমজমাট ট মসজিদ ভেঙে পড়ছে খড়ের মসজিদ আর কবর মাজার পাকা হয়ে গম্বুজ করা তাদের অনেকে ওয়াম মশেদ আর মশাহেদ মানে মাজারাত মাজারগুলিকে এরা কি করে আবাদ করে থাকে ফাহাল হাজা ইন আয়াত ওরা আছে এটা কেন रसूले हल्का मनी कराना तौहि तो दावत के मस्जिद विधान मस्जिद आजान दाना जमात करार लोक नहीं मजारे लोकर भिड़े शेष नहीं আল্লাহ এবং তার আয়া তার রাসুল করা এবং সির্কের সম্মান করা অবস্থাই হচ্ছে এইরকম মসজিদের সাথে সম্পর্ক নেই বছরে ঈদ পড়ে দুটো আর খুব ভালো হয়ে গেলে জমাটা পড়ে টুপি পাঞ্জাবি লাগিয়ে জুমাটা পড়ে জুমার দিন ভিড় দেখা যায় সারা বছরে করোনা মাজ নাই भाषाई स्पष्ट वाक्य कर ठाट्टा कर दो এইস্তেজা ঠাট্টা মাজাক যে দুই ভাগে উপহাস সম্পর্কে নাজল হয়েছে আর সেটা তাদের এই কথা ছিল তারা কি বলেছিল এরা মোহাম্মদ রসুরুল্লাহ ঠাট্টা করেনি নবী আর নবীর সঙ্গী আগের যুগে নবী সাল্লা জামা নাই যারা কোরআনের হাফেজ হইতো কোরআনের আলেম হইতো তাদেরকে কারি বলা হইতো কোর বলা হইত কারির বহু বচন হচ্ছে কোর্রাহী বলা হইতো आजकल कार जमाना टर्म चेन्ज सुंदर तेलिदेव करते हाफेज नहीं राखे किन तो हाफेज नईम बोला भाषा ठीक ना जरा कुरान रात आलेम नाफेज बला हम अथचुण मध्य आबीस कारी बो कारी मान आम कारी मानव कारी माने होचे, शुंदर ते लाओत ए तीन टेसाथे एक भाषा दिए व्यक्त करी दिए तो कारीगुल लोक देखी गो बाबा तू नान पेटर क्षेत्र बड़ उदग्रीब पेट पुजा बड़ आग्रह আলো নান কিন্তু ভাষায় কথায় এদের মতো মিথ্যুকার দেখি নেই দুটা তিন নম্বর হচ্ছে ওয়ালা আজবানা ইন্দালে समय कपुरुष मिथ्युक मुनाफिक दिन इसलम पालन कर ले कट्टरपंथी मौल चरमपन्थी लदेन गुरु इत्यादि कत भाषा देश आईना বাংলা ভাই ইত্যাদি সব বলা স্বাভাবিক কথা এই ধরনের যে যেকোনো কথা যা বিদ্রুপকারীরা যেমন আজকাল অনেকে বলে থাকে তাদের অনেকে বলে দিনা দিনে তোমাদের এই ধর্ম যদি সহিদার কথা বলেন আর কোরআন সুন্নাকে মজবুত করে ধরার কথা বলেন তো তোমরা এই কোন ধর্ম নিয়ে এসো এটা পঞ্চম ধর্ম নাকি কেউ বলে পঞ্চম ধর্ম কেউ বলে পঞ্চম মজাব এরা পাঁচ নম্বর মজাব নিয়ে এসে গো এতদিন তো চারটা জানতাম এখন এই পাঁচ নম্বর মজাব দেখো না কিন্তু কুফুরি কথা দিন ইসলামে এত মজাব আর এইসব সহি আকিদার কথা বললে আর সহি তরিকা ইবাদতের কথা বললে নতুন মজাব পয়দা করি দিল আলাদা একটা মজাব এসব ইমান ভঙ্গকারী বিষয়ল আখার আর কেউ কে বলে আখরাক তোমাদের ধর্ম হচ্ছে উপদেশ দিচ্ছে অন্যায় কাজে বাধা দিচ্ছে তখন ওই হাইয়াওয়ালা দেখলে চরিত্রের লোকেরা কিছু পাপিষ্ট আছে জাহেল মূর্খ জাহালতের কারণে বলে আরো আর শোনা গেছে ওই বেনামাজি গুলো বেনামাজি যারা রকম ইমান ভঙ্গকারী এই কথাটি তাদের সালা সালা সালা চলা ওরই সালা যাবে না সালাই কিন্তু দেখেনে নিচ্ছে যে সালা চলাচলা যারা করে তাদেরকে তার মধ্যে সালা সালা সালা কি এটা কুফুরি কথা সামান্য কথাই বললো মনে হচ্ছে কিন্তু কুহরি করল বড় কুফরি করলো তারপরে দাঁড়িয়ে দেখলে দাঁড়িয়ে দিকে উদ্দেশ্য তাদের কি উদ্দেশ্য হচ্ছে তাদেরকে নেঠাট্টা করো আস বাহাজা লেখা আর এইরকমই বহু কথাই তাদের বহু ভাষা রয়েছে মিম্মা লাই ইল্লা কুলফা যেগুলি গণনা করা কষ্টকর মিন মিম্ম আল্লাহমুল আহ যেই কথাগুলি আজকাল বলে থাকে সেই কথাগুলি ওই মোনাফেকদের কথার চৈত কথা। যেমন বলা হয় যে এরা পুরনো যুগের লোক দিন ধর্ণের কথা বলে এটা এই যুগের না কি বলে মধ্যযুগীয় লোক মধ্যযুগীয় লোক হ্যাঁ মানে এই যুগের নয় যে একবারে থাকা যুগ যুগে মানুষ অসভ্য ছিল অসভ্যতার লোক যারা বলে চোরের হাত কাটা ইসলামী জেনা করেছে করেছে সেই জন্য আর বিবাহিত হোক তাকে সংসার করতে হবে আর জেনা করেছে যদি অবিবাহিত হয় তাহলে কোড়া লাগে এগুলো ওই মধ্যযুগীয় কথা মধ্যযুগীয় কথা তারপরে আমাদের দেশে আর একটা ভাষা আছে কুফরি ভাষা মোল্লার দৌড় মসজিদ মোল্লার দৌড় মসজিদ মানে পারে আর একটা হচ্ছে যে এরা আবার কেন রাজনীতির কথা বলবে রে এরা আবার এই অর্থনীতি কেন ঢুকতে আসবে কোনটা হালাল কোনটা হালাম কোনটা চলবে এরা তো মসজিদের কথা আসজিদের নামাজটা বড় হয়ে গেল সেকুলারিজম সেকুলারিজম তার মানে দ্বিতীয় প্রকারের। ঠাট্টা হচ্ছে মানে শেষ করা যাবে না যে কত রকম ভাবে মানুষ ইশারা ইঙ্গিতে ঠাট্টা উপহাস করে যেমন মিশ্র যেমন আর্রামজবিল আইন চোখের ইারায় চোখ ইার চোখের খের ইারাই ওখরাজ করেোঁটকে বাড়ানো বা ঠোঁটকে সম্প্রসারিত করা হাতের ইশারাই হাত দিয়ে ইসারা করা যেভাবে হোক যেখানে দেশে এক এক রকমের ইারা ইসারা চলে এন্দার তেলাওতে কিতাবিল্লা কোরআকারিম তেলাও হলে অথবা আসন্নত অথবা রসুলের একজন বেদিনী একটিং করলো কারণ একজন ওয়াইজের একজন বক্তার একজন আলেম কি ঠাট্টা উপহাস করার জন্য একটি ভাষা খোলেনি কিন্তু কুফুরি করে ফেলেছে করলো যেটা এইরকমই হচ্ছে ওই সব লোকদের কথা যারা বলে ইন্দাল ইসলাম আল্লাহ কর্ন ইসরিন বিংশ শতাব্দী এখন একবিংশ শতাব্দী তাই না বিংশ শতাব্দীতে ইসলাম অচল আজকের যুগে টেকনোলজির করেছে মধ্য মধ্যযুগের জন্য উপযোগী ইসলাম বা কোরআন মধ্য যুগের জন্য উপযোগী করুণা উস্তা বলা হয় মধ্য যুগকে তার করুন ওরা যে ইয়া আর ইসলাম পালন করা হচ্ছে পিছিয়ে যাওয়া दंडविधान शिगे और शास्त्री मूलक शिव दंडान हदूदी आल्लार्धारित कर चोर हाथ काटा स्वनिर खुलसलिम शासक छिड़े दे अपराधी शिवर एक जन, जन धरने उदाहरण दी ए रिन्न पापर क्षेत्र होते एक लोको मेर उत्त्यक्त करा गए हाथ दिए दीजनिम सरकार दस बार शुरू दस बा, बा, बा, बा, बा, बा, बार बीस चलो ना दस बैंक इमाम शासक शासक प्रतनिधि कज जी मन कर তার বেশিও লাগানো যেতে পারে কোনো অসুবিধা নেই এর অপরাধ বেশি একজন লোকের প্রমাণ করা যাচ্ছে না কিন্তু আর্থিক সেটাও তাজির হতে পারে তাজির মালি আর্থিক তাজির শাস্তি হতে পারে শারীরিক শাস্তি হতে পারে ইত্যাদি বিভিন্ন রকমের শাস্তি হতে পারে সামাজিক শাস্তি হতে পারে ইত্যাদি বিভিন্ন রকম শাস্তি হতে পারে কথা প্রকাশ্য বলুক অথবা স্পষ্ট ভাষায় বলুক হাইস আবাহ তালাক তালাক বৈধ ইসলামে তালাক বৈধ না এটা নারীদের উপরে জুলুম হয়েছে অথচ তালাক না থাকায় যে সব ধর্মে তালাক নেই সেই সব ধর্মে আত্মহত্যা আমার অসুবিধা আছে দিন দুনিয়ার অসুবিধা আছে রাখা যাবে না তালাক দিয়ে দাও তালাক ও রয়েছে খোলাও যাইজ রয়েছে সরিয়ে না মেয়ের পক্ষ থেকে রয়েছে আর ছেলের পক্ষ থেকে রয়েছে এটা হচ্ছে निकाशपथ निकाश पथ ना थे ख्रीटान हम आहुदी हक समस्त धर्मे और समस्त धर्म आगे धर्मे नबीरा रुसलान सकले तुसारे सबई बहु विवाह विवाह कर কৃষ্ণার ছিল ষোল হাজার আমাদের ভাই বলছেন একশো আটটি আমি তো শুধু ইঙ্গিত করলাম তাদের বই গুলিতে সব কথা আছে তো কথা হচ্ছে যে তাদের পূর্বপুরুষরা করলে তখন ময় নেয় কিন্তু দিন ইসলাম যদি চারটা বলে তাও যদি শর্ত সাপেক্ষে বলে কন্ডিশন পুরা না করতে পারলে একটাই রাখো বেশি রাখতে পারবে না আল্লাহ এত কড়া নিষেধ করেছেন আর যদি শর্ত পুরা করতে পারো শারীরিক শর্ত আর্থিক শর্ত আর ইমানি শর্ত ভালো করে মনে রাখেন কে বললাম ইমানি শর্ত আর শারীরিক আর্থিক শর্ত যা বিয়ে করে খাওয়াইবেন বিয়ে করে দেই দিলেন এখানে রেখে দিলেন যেখানে বিয়ে করেন সেখানে ইসলাম ইসলামী আইনের বাস্তবায়নের চাইতো মানবরচিত বিধান দিয়ে বিচার করা বা সমস্যার সমাধান করা বেশি ফল বা বেশি ভালো এটা কুফরি কথা বেশি ভালো তো কথা আল্লামা শেখ মুহদিন তার একটি কিতাব আছে ছোট্ট পুস্তিকা আছে আল কাওয়ানিনা মানবরচিত বিধানের হুকুম শরীয় বিধান তাতে তিনি সাত আট ভাগে ভাগ করেছেন আর অধিকাংশগুলি তার কুফুরি कैकटी फर्वनिम्न हम फासेक मानवोचित विधान दिए समस्या समाधान कर लेने राष्ट्रीय अथवा जो क्षेत्र क्या समाज क्षेत्रीफ मध्य हम समान बसि भलो मन करलो ना शामा, ए, कुरान दिए फैसल्ला पश्चिम आईन दिए फैसला समान से কারণ আল্লাহর বিধানকে মানুষের বিধানে সমান করলো সুতরাং কুফরি করলাম তাহলে যদি কেউ বলে যে না আজকালকার যুগে আর কোনটা কি সন্দেহ নেই সমান মনে করলো তাতে সন্দেহ নেই আর তাদের অনেকে বলে ফিল্লিয়া তৌহিদ কেউ যদি ডাকে অয়ন করে এ বাদাত কবুর কবর মাজার পূজা যদি নিষেধ করে বলে হাজা যা এটা হচ্ছে চরমপন্থী কোন বিভ মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা শুরু করে দিলা ওয়াহাবি অথবা দলিল প্রমাণ চাইলেই অথবা সির করতে নিষেধ করলে মিলাদ করতে নিষেধ করলে বলে তো ওয়াহাবি আসছে এ পঞ্চম নম্বর মজাব নিয়ে এসছে পঞ্চম মজাহ নিয়ে আসছে বা পাঁচ নম্বর এই ধরনের যে কথাগুলি ঠাট্টা উপহাস করা অস্তেহে বিল আকিদা সহিদা নিয়ে ঠাট্টা মজাক করা সহিদার কারণে ঠাট্টা মজাক করা সহি ঠাট্টা মজাক করা বুকের উপরে হাত বাঁধতে দেখিয়া আপনি মহিলা হয়ে গেছেন দেখি হ্যাঁ কখন থেকে মহিলা হয়ে গেলেন আপনি এটা বলেন ওইটা বলেন না আপনি যদি মনে করেন যে বুকরবরা ঠিক নয় নাভির নিচেই বাঁধেন হাত ছেড়ে পড়েন কুফুরি হবে না ফাঁসে কি হবে না বলবো আমি যে ফাসে বলবো যে আপনারটা দুর্বল আমারটা সহি তাই না আমাদের কাছে উদারতা আছে যেটা ভিত্তিক আর এরি অন্তর্ভুক্ত হচ্ছে সব লোকেরা রসুল সন্ন্যতকে আঁকড়ে ধরে তাদেরকে নিয়ে ঠাট্টা মজা করা আর এরা বলে থাকে আদিনে ধর্ম কি শুধু চুলে আছে নাকি धर्म शुद्ध दिन ना कि दिनधर्म नहीं दिन धर्मी कथा ना दी गुनागर अत बड़ गुणागार ना, ना इमान नष्टि जान नामी हुकुमी आल्ला कर আপনাকে অত বড় লম্বা ফুটো দিচ্ছেন কিন্তু একটা কথা কুফুরি করলো পয়সা নাই যে এত বড় দাড়ি ছেড়েছেন পয়সা দিব নাকি এসব কথা বলে এসব কথা বলে জি এটা কুফুরি কথা বড় পুফুরি গুলো আর দিন দিন ধর্ম লোমে নেই চুলে নেই বা দাঁড়িতে নেই আর এই রকমই নোংরা আর নিকৃষ্ট ভাষা তাদের রয়েছে অনেক যেমন টাকা ওপরে কাপড় যদি কারো থাকে কখন থেকে আপনি অভদ্র হয়ে গেলেন কখন থেকে আপনি অভদ্র হয়ে গেলেন কুফুরি কথা হয়ে গেল কুফুরি কথা হয়ে গেল চাকরি করতে না যে তুই অফিসের টি অথবা অফিসের তুই সুতরাং অভদ্র কাপড় চলবে না টাকা নিচে কাপড় আসতে আসতে হবে তোর কত বড় অফর আল্লাহাকবুল আলম যেন এসব গুমরাহ লোকদেরকে হৃদয়ত করেন আর গুমরাহী থেকে আল্লাহাক অনিষ্ট থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন মুসলিমদেরকে আল্লাহফাক রব্বুল আলমী যেন হৃদায়তের পথে নিয়ে আসেন আর যারা হৃদয়তের ওপর রয়েছে আল্লাহ পাক তাদেরকে অটলতা দান করেন ধৈর্য ধারণে তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমীর দিন আমাদেরকে সার্বিক জীবনে কায়েম করার তৌফিক দান করেন এবং আল্লাহ ফখরবুল আলম আমাদের সকলকে আমার ইমান এত দুর্বল নয় যে বিয়ে করলে এটা ১৬ বছর আঠারো বছর আর ওটা হয়ে গেছে ৪০ সেই জন্য আমি এখানে তখন পার্থক্য করা শুরু করবো একই রকমের জিনিস কিনে হবে গড়ি কিনবে দুটো মালা কিনবেন দুটো শাড়ি কিনবেন একই রকমের না না না ও পুড়ি হয়ে গেছে ওর জন্য সস্তা শাড়ি এর জন্য দামি শাড়ি এটা চলবে না এটা হচ্ছে তাহলে আপনি বিয়ে করবেন এটা হচ্ছে ইমানি শর্ত আর আর্থিক শর্ত যে আপনি খাওয়াইতে পারবেন অসহায় ছেড়ে দেবেন না ওকে এটা রুম দিতে পারলেন না একই ঘরে দুটো বিবিনি এক ফাসে বিয়ে করেছে আর আমাদের দেশে ফাঁসে বেশি বিয়ে করে বহু বিবাহ তাই না এক ফাসেক বিয়ে করেছে আর বিয়ে করে দুটো শেষে সেই দেবরকে বা ভাসুরকে বলতে বাধ্য ভাসুর বড় ভাই সেটা ওই ফাঁসেক লোকের বলতে বাধ্য যে আমাদেরকে এইরকম ভাবে একই রুমে রাখে আমি এভাবে থাকতে পারবো না তারপরে শাসন করে ঠিকভাবে চালাতে পারে না আর চালাই না তাহলে আহ যাইজ নাই এটা হচ্ছে আর্থিক শর্ত পুরা করা আর আর হচ্ছে শারীরিক শর্ত করা যে আপনি আপনা যেমন যেমন চাহিদা রয়েছে তেমন সেই মেয়ে গুলোর মহিলাগুলোর চাহিদা রয়েছে তাদের দুইজনের আপনি হকাদাই করতে পারবেন কি না একটার কাছে যদি এইরকম হয় তাহলে আপনার জন্য দ্বিতীয় বিয়ে করা যাইজ না যাইজ না বিয়ে করে বসে আছেন আর এরও হকাদাই করতে পারছেন ওরও করতে পারছেন না এর দশ শতাংশ বিশ শতাংশ ওর বিশ শতাংশ তাহলে না এরকম বিয়ে করা বুঝছেন না বুঝছেন না আমাদের অনেক ভাইরা একটু বহু বিবাহের কথা দুই মিনিটের মেহমান বুঝেনা দুই মিনিটের মেহমান যদি হন দুটা তিনটা বিয়ে করেন তো হবে অবশ্যই হবে না যাই নাই খোলা আছে যে কোনো গুণার জন্য তবর দরজা খোলা আছে ভাই বলছেন কেউ যদি ঠাট্টা মজা করে ফেলে দিনকে নিয়ে ধর্মকে নিয়ে বা ধার্মিক লোককে নিয়ে তার তার সমাধান আছে সমাধান বেঁচে থাকার আগে তব আকার এই অবস্থায় মরে গেলে যেমন আমাদের এক ভাই বলছিলেন যে তাদের কোম্পানিতে এক লোক আছে নামাজ পড়ে আর দাড়িওয়ালা লোককে দেখলে ওই দাড়িওয়ালা ওই দাড়িওয়ালা বলে ডাকে এটা এটাই মূর্তাধা এটা খুব কথা কেন দাড়িওয়ালা বলে ডাকবেন আপনাকে যদি মহিলা বলে ডাকে তো কি হবে আমি ওকে শিখিয়ে দিচ্ছি তার কিন্তু ঠাট্টা করেনি তার ব্যক্তিকে দাড়ি রাখেনা তার ইমানীয় ঠাট্টা করেনি আর আপনার ইমানীয় ঠাট্টা করেছে তাই না দাঁড়িয়ে দাড়িওয়ালা করছে যার ফলে আপনার তো হবে না যদিও বলছি না যে আপনি মন্দ দিয়ে মন্দ দূর করেন এটা বললাম হয়তো যদি ওকে কোনো রকম ভাবে বুঝিয়ে না পারা যায় মাঝে মধ্যে মোতা অর্থ ভালো কিন্তু অধিকাংশ লোক ঠাট্টা উপহাসের ছলে বলে সেজন্য মোতাওয়া বলে আমি যাইজ মনে করি না মোতা মানে যে নফল কাজ করেন মোতওয়া ওমন তাহ শাকির আলিম যে অতিরিক্ত নফল কাজ করবে তাও মানে নফুল হয় যেই ব্যক্তি পড়ে এই লোক বহু বছর মুতা উল্লেখ করেছেন তার মানে যারা কিছু আছে ওই দুটা তিনটা খেজুর নিয়ে সেজন্য ঠাট্টা করতো যে তোমার খেজুরে কি হবে তো আল্লাহ পাক নিষেধ করেছেন আহ যে কাউকে তাদের দিন ধর্ম নিয়ে যদি অল্প কিছুই করতে পারে অতটাই তারা বলেছেন আর ওদেরকে নিয়ে জরুরি দাঁড়িয়েওয়ালা হইলে মোতাওয়া হয় না প্রত্যেক মুসলিমের জন্য মোত্তাওয়া জরুরি ফরোজ করবে অজেব শূন্যতা আদায় করবে হারামনাজ থেকে বাঁচবে অপছন্দন মাকুর থেকে বাঁচবে আর সন্নত মুস্তাহ করবে সন্নত মুস্তাহাব করে এই জন্য মোতোয়া মানে এক শ্রেণীর লোক শুধু একটা বা কয়েক হাজারে একটা থাকবে এটা নয় আসলে এটা ভুল ভুল পরিভাষা আর ঠাট্টার ছলে রসিকতার চলে যদি বলে তাহলে তার জন্য বেশ খাত আছে হিমান চলে যাওয়ার ঝুঁকি আছে অনেকে ঠাট্টা মজাকে ছলে বলে না কিন্তু জাহেল মুরুখ শুনে শুনে শুনে শুনে মুসলমান আজকাল কিছু বাঙালি দাড়ি দেখলে মোতোয়া বলে আমি ওদের বলি যে তুমি দেশে কি বলতে দেশে কি বলতো তুমি ধর্মিক লোককে দেখলে দাড়ি অলবা হুজুর কি বলতো হুজুর বলতাম কুফুরি হচ্ছে চাচা দাড়ি দেখলে চাচা হয়ে যা বয়স ত্রিশ বছর আর যে চাচা বলছে ওর বয়স হচ্ছে বছর ভাতি বয়স আর চাচার বয়স হচ্ছে 30 বা চাচা হয়ে গেছে চাচা হুজুর হুজুর মানে উপস্থিত ব্যক্তি এটা শাব্দিক অর্থ শাব্দিক অর্থের সাথে ওদের কোন সম্পর্ক ওদের সম্পর্ক হচ্ছে হুজুর মানে যেমন যেমন হুজুর মানে জবাবের অর্থে সারের অর্থে বোঝা গেছে যে আরবিরা সেইয়দি বলছে সেইয়দি বলছে না তো জনাবের অর্থে হুজুরটাকে ব্যবহার করেছে আমি বলছি না যে সেটা বলতে বলছে আমিও ঘৃণা করি হুজুর শব্দটা কেউ বললে পছন্দ আমি করি না কিন্তু সেটা মোতবা বলার চাইতে ভালো মনে করি যে দেশের মানুষ ওই যেটা বলছিলেন ওই ভাষা ভাষাটা ওই বিদাতি ভাষা এই এই যে ঘৃণার ছলে যে ভাষাটা বলে তার চাইতে ভালো হুজুর ভাষাতে ঘৃণা কিন্তু থাকে না मोताते घर छलेट्टा छोले अपना मोल्ला बेचे भाषागुल अथवा मानुष के एक ठाट्टा रसलह सलम चूड़ान सीधान देवे ना एमाम गिथ्या অবশ্যই বিষয় কারণ আল্লাহ কোরআনে কেন ফালা তাসলিমা মানে হচ্ছে চূড়ান্ত ফেসাল একমাত্র ভালো করে আয়াতির পড়েন আয়াতটা কত নম্বর বলতে পারেন কেউ সুরানি কথা বলেছে শেষটা হচ্ছে চূড়ান্ত ফসালা রসুল্লাহ মেনে নেবে সে নত করে মেনে নেবে তো চূড়ান্ত ফয়সালা দেওয়ার জন্য মোহাম্মদ রসুল্লাহ পাঠানো হয়েছে আর কাউকে তো পাঠানো হয়নি